বন্দে গুরুপদন্দ ভক্তিদম্বিত শ্রীচৈতন্য প্রভু বন্দে নিত সোজা শ্রীনন্দনন্দন বন্দে রিকাচরণ গোপীজন সামুত বৃন্দন বঞ্চাভত্রুয় কৃ পাশে পতি পাবুনেভাবেভ্য নি বাচা লং পঙ্গুং লংঘি কিমবন্দে পরমন্দমাধব বৃন্দ পিয়া কেশব স্ণক্তিপদী দেবী সব তৈ নমো ন নারায়ণ নমস্কৃতন দেবীং সরস্বতি ব্যাশ ততো জো মুরে সংকীতনে কৃষ্ণ কথোপদেশ গৌরীপত্রস প্রকাশনে সদানুর গুর্ভক্তিযুক্ত ভক্তি প্রমদগগোদ্ ধৈর্যম সব ভবিষ্টদম তেতা শিব বিচন শরণ্য ভীতাহম পনতালিপোত বন্দে মহাপুষতে চর্তদুতুসিজ্জলক্ষি ধর্মীষ্ট্র্যাম মৃদ্যপি বধাবত বন্দে মহাপুষ তে চরিদ প্লবনখন্দমী ছটা বিসুজকি গপবধু স্বদর্শি পূর্ণাগর সারমূরি সারাধিকা কথা শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতনন্দ শ্রী আদ্বৈতাধর শিবাসালী শ্রী গৌরভক্ত বিন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত শ্রীদ্দ্বৈত গদাধর শিবাসালী শ্রী গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে হরে রাম রাম রাম হরে হরে আজানু লবিত ভুজৌ কনকীতনই কবি কমলা বিশাম্বর দ্বিজ ভর যুগোধর্ম পালো বন্দে জগতীয় করু করুণা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে দীয়দঙ্ অদ্ব মনমে বিশত মনসংসময় কফবি বিধো বিধন কুতস্তে দীয়দঙ্ অদ্ব মনমে বিশত মনসংসময় কফবাদি কণ্ঠাবোদন বিধৌ ভজন কুতে ভুত शिलभक्ति सिद्धान सरस्वती गोस्वी ठाकुर जान बद्धजीव कखे दोष दर्शन दोष दर्शन करें बद्धजीव निजे दोषगुलो दर्शन करते शिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वी ठाकुर बहुबा जान बद्धजीव निजे अजस्र दोष सेगलो कोई से दर्शन करते ही मायार प्रभाव शिल सरस्वती जान जखनी विशाल बृहत् वस्तुर का उपस्थित हई जेटा देखे मन खूब अबाक लागे एवं आश्चर्य लागे सरकम से बृहत् वस्तुर का ग মাথা এমনিতেই নিচু হয়ে যায় যেমন হিমালয়ের কাছে গেলে নিজের ক্ষুদ্রতা অনুভব হয় সরস্বতী ঠাকুর বলছেন যখন আমরা বিশাল কোনো বস্তুর কাছে যাই কারোর কাছে যাই তখন আমাদের মাথা এমনিতেই নিচু হয় গুরু বৈষ্ণবের কৃপা এই জগতে নেমে এসছে কিন্তু নেবার মতো কেউ নেই ঠাকুর জানাচ্ছেন যেমন একটা মানুষ মরে গেলে পরে তাকে দীর্ঘদিন একটা আলাদা জায়গা ফেলে রেখে দেবে দীর্ঘদিন মাছটায় ফেলে রাখো দেশ দেখবে তার পাঞ্চভৌতিক এই যে দেহ এর মোটামুটি রক্ত মাংস যেগুলো ছিল সেগুলো সমস্ত পোকায় খেয়ে নিয়েছে গিয়ে আস্তে গোলে গোলে খালি দেখবে সেখানে খালি কঙ্কালটা পরে থাকবে লক্ষ্য করবে কঙ্কালটা পরে থাকবে স্ক্যালিটন এই যে কঙ্কালটা পরে রয়েছে এই কঙ্কালটা কিছু মানুষ নয় কিন্তু কঙ্কালটাকে কেউ যদি মানুষ হয় না সেরকম ভক্তিজগতের বাস যে বাসস্টপ ভালোবাসা প্রীতি সম্বন্ধ এগুলো বর্জিত যে সমস্ত ভক্তির ক্রিয়া কর্মগুলো রয়েছে ভক্তির যে সমস্ত ক্রিয়া কর্মগুলো রয়েছে যেগুলো তো সম্বন্ধের কোনো বালাই নাই যেগুলো কোনো রকম প্রীতি ভালোবাসার কোনো সম্বন্ধ নাই সেই সমস্তগুলোকে বলা হচ্ছে ভক্তির একটা স্ক্যালিটন एक्टा एक्टा भोक्ति आर एक काठम भक्त एकह्य काठाम वास्तव भक्ति और भक्तर काठाम एक नय वास्तव भक्ति भगवान का पारि भगवान सेवा करते कि अबास्तव भक्ति भिन्न भिन्न अवांछित जिस दिए जाए विशेषकर গুরু বৈষ্ণবের সেবা যারা করেছেন তাদের জানেন বেশিরভাগই তারা তত্ত্ব উপলব্ধি করতে না পারার জন্য তাদের অসুবিধে দেখা দিয়েছিল এবং তাদেরকে প্রত্যেকেই ভজনের যে উপলব্ধি সে সমস্ত কিছু না করতে পেরে মায়া তাদের গ্রাস করেছে সেই জন্য উপলব্ধি করা সবচেয়ে বড়ো জিনিস আমরা আলোচনা প্রসঙ্গে প্রথমে যে শ্লোকের কথা বললাম সেটা মহারাজ কোথা থেকে বললাম বলে সেটা হলো আশ্চর্য এক মহাপুরুষ যিনি বাইরের দর্শনে রাজা ছিলেন কিন্তু অন্তরে তার ভক্তি প্রবাহ বিগলিত হচ্ছে আমরা ঠিক সেই ধরনের জিনিস চাই আমরা বাইরের কোনো রূপ দেখতে চাই না কে সন্ন্যাস কি ব্রহ্মচারী এগুলো সম্বন্ধে আমরা লেস ইন্টারেস্টেড আমরা দেখতে চাই কার মধ্যে ভক্তি আছে ছিল সচিদানন্দ ভক্তিম ঠাকুর এগুলোকে বিশেষভাবে ব্যাখ্যা করেছেন অনেকে গৃহস্থ ব্যক্তিদের নাম শুনলেন নাসিদ কান কিন্তু ঠাকুর বলছেন ব্যাখ্যা করেছেন যে ভক্তি যাদের হৃদয়ে আছে তারাই হলো শ্রেষ্ঠ বাহ্যের যে সমস্ত আকার আকৃতি বেশ এগুলো বড় কথা নয় এগুলো অনেক প্রমাণ আছে সেগুলো বিভিন্ন গ্রন্থেতেও আমি উদ্ধৃত করে দিয়েছিলাম সবসময় সেগুলো আলোচনা করা সম্ভব হয় না বলছেন কুলশেখরজি মহারাজ দক্ষিণ ভারতের এক রাজা ছিলেন মহা বৈষ্ণব ছিলেন তিনি কাতর কাতরভাবে কৃষ্ণের কাছে ভগবানের কাছে এই প্রার্থনা করেছিলেন কৃষ্ণ তদিয় পাদ পঙ্ক বিশতু মম মনরাজহস আমার এই যে যে আমার যে অবস্থা এখন সেটাকে আমার মনস রাজহংস আমার তোমার চরণ কমলেই যেন আমার মানসরূপ যে রাজহংস উনি বলতে পারেন এই কথাটা যেহেতু ওনার মনটা রাজহংস হয়েছে যে মনের মধ্যে বিষয় উত্থিত হয় যে মনের মধ্যে কামনা বাসনা প্রলোভন কামিনী কাঞ্চন উত্থিত হয় সেই মনকে কখনোই রাজংশ বলা যাবে বলা যায় না সেই জন্য ভজনের প্রারম্ভিক কথাই হল মনকে বিশুদ্ধ করা অনেকেই গুরু বৈষ্ণবের সঙ্গে থাকেন সঙ্গে থাকেন না সঙ্গে থাকার অভিনয় করেন কিন্তু বাস্তবিক দেখা যায় তারা অন্তিমে বঞ্চিত হন তারা বৈষ্ণবের গুরু বৈষ্ণবের দোষ দর্শন করেন বিভিন্ন প্রদীপের প্রদীপ জ্বলছে প্রদীপের তলাটা কালো দেখা যায় কিন্তু যারা দূরে থাকেন দেবদীপটা কত সুন্দর আলো পাওয়া যায় কত কিছু এরকমই দুর্ভাগ্য বরণ করে। তবে একশো ভাগে একশো ভাগ নয় বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখেছি এটা নিরানব্বই পয়েন্ট ভাগ বললেও কোনো আমার দোষ অর্থ করবে না এটি স্বাভাবিক কেন গুণ দর্শন করা সম্ভব হয় না যা পরমাংশ ব্যক্তি আছেন তারা অপরের দোষের মধ্যেও গুণ দেখে ফেলেন কিন্তু সেই সব পরামর্শ যখন জগতের মঙ্গলের জন্য আমাদেরকে শাসন করে, তার জগতের কাউর কোনো দোষ দর্শন করার কোন ইচ্ছা নাই দেখেনও না তথাপি আমাকে বাঁচাবার জন্য তা আমার দোষগুলো দর্শন করিয়ে দেন এইগুলো হচ্ছে বৈষ্ণব জগতের গুপ্ত কথা আমি যখন তার বিরুদ্ধে মাশ্চর্য করে হিংসা করি এবং সেই সব অস্ত্রগুলো তার গায়ে ছুড়ে মারি সেক্ষেত্রে আমার সর্বনাশ ছাড়ার কোনো কিছু হয় না ওই সাধকের সর্বশ্রেষ্ঠ কথা হল ভক্তিপ্রাপ্তি কিন্তু তার আগের কথা হলো যে কি করে এই যে পূর্বে যে তোমার যে অনর্থগুলো রয়েছে অনর্থগুলো নিবৃত্তি করা সেই সম্বন্ধে কালকেও আলোচনা করব সাধক যতক্ষণ পর্যন্ত না নিজের দুঃস্থ অবস্থা দুস্থ দুঃস্থ অবস্থাটা যতক্ষণ পর্যন্ত উপলব্ধি না করে ততক্ষণ পর্যন্ত সাধনঙ্গ শুরু হবে না আমি আমার দুস্থ অবস্থা উপলব্ধি করলে তখন সেই দুঃস্থ অবস্থা থেকে উপরে যাওয়ার আমি চেষ্টা করব যখন আমি মনে করব আমি ডুবে যাচ্ছি তখন আমি হাত তুলে বলব আমাকে বাঁচা তার আগে আমি বলব এটা হয় না ওই জন্য যারা সেরকম বৈষ্ণব আছেন তারা সাধককে দেখলে বুঝতে পারেন তারা কে কীরম অবস্থায় রয়েছে অনুভব করে। তথাপি তারা কপটতা করেন ওরাও চুপ করে থাকেন ওদের তো বঞ্চনা করা যায় না সেই জন্য কালকে আমরা সনাতন শিক্ষা বিশেষভাবে আলোচনা করব। কালকে আমরা আলোচনা প্রসঙ্গে দেখেছিলাম যে কিভাবে পুরুষ অবতার আদি সমস্ত চলল তারপরেতে বিভিন্ন যে এখানে আমরা দেখলাম বিভিন্ন অস্ত্র আদি ধারণের পার্থক্যের জন্য ভিন্ন ভিন্ন নামগুলো দেখানো যায় ব্রহ্মাণ্ডে চব্বিশটি বিভিন্ন স্থানে চব্বিশটি মূর্তি আদি সেগুলো সমস্ত সিদ্ধার্থ সংগীতা থেকে ভগবান জানিয়েছেন আবার এখানে আমরা দেখলাম হয় শীর্ষ পঞ্চরাত্র থেকে সেখানে ষোলোটি মূর্তির অস্ত্রভেদ বর্ণন ভগ করেছেন तरपे से बाल्य भूगंड विघे धर्म एत रूपे लीला करें ब्रजेंद्र नंदन इत्यादि कला बल तर अन शक्ति मध्य कृष्ण तीन शक्ति प्रधान इच्छा क्रि, इच्छाशक्ति क्रिया शक्ति ज्ञान शक्ति न शुदूचा थे ना और इच्छा, इच्छा ज्ञान जो थे तेलना तीनटे जुगपथ जख मिलन है तक ही क्यु बाह्य तक ही क्यों वास्तव में समस्त वस्तव जिसगल सब देखा दे क्रिया ना थे को वास्तव होना इच्छा शक्ति प्रधान हृष्ण इच्छा सर्वकर्ता ज्ञान शक्ति प्रधान वासुदेव अधिष्ठाता इच्छा ज्ञान क्रियाबाबना ना सृजन तीन तीन शक्ति मिले प्रपंच रचन और क्रिया शक्ति प्रधान शंकरसन बलराम प्रकृता মানে প্রাকৃত অপ্রাকৃত সৃষ্টি করেন নির্মাণ এগুলো সব হয়েছে তার এখানে বলছেন যে ঈশ্বরের শক্তি সৃষ্টি হয় লৌহ মনে করিয়ে দিচ্ছি লৌহ লৌহ যেমন আগুনে গরম করলে পরে সেটাকে আবার কোনো যদি দাহ্য পদার্থে স্পর্শ করো ইনফ্লেমেবল সে সঙ্গে সঙ্গে জ্বলে আগুন নেই কিন্তু আগুন ধরে রেখেছে কে সেই লোহাটা তার দাহ্য শক্তি পেয়েছে লোহা পেয়েছে আগুনের থেকে ধরে একবার ক্ষমতা হয়েছে এখানে কৃষ্ণ বলরামকে আদি পুরুষরূপে বর্ণনা করেছেন দশম স্কন্ধের এগারো এই দশম স্কন্ধে তোমার ছেচল্লিশ নম্বর অধ্যায় একত্রিশ নম্বর শ্লোকে তারপরে বলা হয়েছিল সেই মায়া অবলোকন অবলোকন করে সেই মায়া অবলো अवलोकते श्री शंकर पुरुष रूपे अवतीर्ण हईला प्रथम जगृह पौरुषम रूपम भगवान महदा देवी संभूतम सरसव कला मधव लोक शिषिकेया लोक अर्थात एक हम बहु स्व यही बहु सृष्टि सृष्टि करवार भगवान पुरुष अवतार रूपे प्रथम पुरुष अवतार रूपे अवतीर्ण हलन तई পুরুষ অবদেশেই পুরুষ বিরাজ বীরজাতে করেন স্বয়ন কারণার্ধী সাই নামে জগৎ কারণ তিনি হচ্ছে জগতের কারণ তার সম্বন্ধেই বলা হয়েছে জসই কনিষ্ঠ শীতকাল মথাবলম্ব ইত্যাদি শ্লোক ব্রহ্মসংগীতার থেকে তিনি হচ্ছে জগতের কারণ আর এই কারণার্ধির পারে মায়া নৃত্য কারণার্ধীর পারে অর্থাৎ কারণ সাগরকে লঙ্ঘন করে যেতে পারে না মায়া কারণ সাগর নামক যে অথই এক সাগর আছে চিন্ময় জলসাগর সেটা একবারে চিন্ময় জলরাশি তার কিছু পেয়েছি আমরা গঙ্গা রূপে এই গঙ্গা রূপে যে পেয়েছ সেই কারণ সাগরের জল আমরা পেয়েছি অতি সৌভাগ্য অহৌভাগ্য এই গঙ্গা যমুনা এরা চিরকাল থাকবেন না সরস্বতী গিরিরাজ গোবর্ধন যতদিন পর্যন্ত আছে জেনে রেক আমাদের ১৪ পুরুষের ভাগ্য ভালো যতদিন আছেন তার তাদের কমিটমেন্ট আছে তারা বেশি দিন থাকবেন পাঁচ হাজারের মধ্যে পাঁচ হাজার বছরের মধ্যে তারা আস্তে আস্তে লুপ্ত হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত তারা আছেন ততক্ষণ পর্যন্ত ভালো তার পরেতে এবার লোকে খাওয়া দাওয়া কাঁসি বাজাও মঙ্গলের আস্তে আস্তে আস্তে বন্ধ হচ্ছে গিরিরাজের কাছে যাচ্ছে গিরিরাজ দর্শন করছে বিষয়ের উপরে অনেক কিছু মাংছে গিরিরাজে পরিক্রমা করছে বাস্তব ভক্তি তারা জানে না তথাপি গিরিরাজকে দর্শন করে যায় চাইছে গিরিরাজের কাছেই চাচ্ছে সেই জন্য বলা হয়েছিল অকাম সর্বকাম বা মোক্ষ কাম উদারধি তীব্রেণ ভক্তি যোগেন যজে তো পুরুষম্পরম মূল মূল যে জগন্নাথ আছেন মূল যে ভগবান আছেন তার কাছে চাইছে কিন্তু ভগবানের দায়িত্ব থাকে ভগবানের কাছে চাইলে আর দেবতাগণের কাছে চাইলে দুটো পার্থক্য কি হলো মারা একই তো হল ওই একই জিনিস তো দেবে প্রশ্ন হতে পারে তো বেশ দেবতাগণের কাছে চাইলে দেব দেবতাগণ ভগবান বলছেন ও যে দেবে তোমাকে আমার ইচ্ছাতেই দেবে আমি গ্র্যান্ড করব তারপর দেব যে কেন দেবতাগণ স্বতন্ত্র দিতে পারে না ভগবানের ক্ষমতাতে দেয় কিন্তু দেবতারা যখন দেবে তখন দেবতারা তোমাকে সেই জিনিস দিল তুমি অনেক পায় তেল মাগালে তেল মাগিয়ে দিয়ে দিল কিন্তু দেবতারা কিন্তু সেই বস্তু যেটা তোমাকে দিল সেটা দিয়ে তোমার পরবর্তীকালে কি বিপদ উপস্থিত এসব দায়িত্ব নেবে না বুঝে গেল কী বললাম পার্থক্যগুলো বুঝে শুদ্ধ বক্তি বলতে পারবে লোকে তর্ক বন্ধ করে দিতে পারবে এক গৌড়ীয় মোটের বাস্তব জ্বলন্ত যে সাধু তাকে বহুপাত বলা হয়েছে বহুপাত বলেছি এরাই গৌরিয়া মঠ গৌরিয়া মঠ কোথায় ইট পাথরের যা কি এটে গৌরিয়া না এরা হচ্ছে জ্বলন্ত গৌরিয়া মঠ এরা উত্তর দেব হ্যাঁ তারা হচ্ছে মোবাইল গৌরিয়া মঠ আর সাধু ইজ দা মোবাইল গৌরিয়া মঠ হ্যাঁ সাধু হচ্ছে চলন্ত গৌরিয়া মঠ সেখানে বলা হচ্ছে যে এই যে দেবতারা তোমাকে দেবে সেই দানটা যে তুমি চাইলে সেই দানটা থেকে এবার কি বিপদ উপস্থিত হবে তার কোনো দায়িত্ব সে নেবে না হুম নেবে কোনো রকম রেসপন্সিবিলিটি তুমি চেজও দিয়ে দিয়েছ দুর্গা দেবীর কাছে চাইছে পার্স না পার্থ চণ্ডী চণ্ডীপাঠে আছে এবার কিন্তু দেব ভগবানের কাছে যদি চাও ভগবানের কাছে চাইলে ভগবানের দায়িত্ব পড়ে যায় ভগবান বললে এ তো চাইল মরে যাবে দিতে হবে ভগবান দেওয়ার পর এবার চিন্তা করবেন কি করব বস্তুটা থেকে ওর কোনো অমঙ্গল যেন না আসে ভগবান এটা দায়িত্ব থাকে ভগবানের অনন্য ভজন করলে পরে বলেছেন ভগবান অনন্য চিন্তায়ন্ত যে মান পরিচুপাশাতে তেসাম নিত্যাভিযুক্তানাম যোগক্ষেম বহামি আহাম বাহাম মহাম ते जोग क्म ग्रहण करी जारा अन भजन कर ते यव क्म गी य मानी भर बोज सिद्धानगल गौड़दान बजारेना योग मान हलो भगवान तुमार जो, जो वस्तुगूल आए नहीं पे तुम संस्कार कम সেই বস্তুগুলোকে ভগবান প্রোটেকশান দেবেন যোগ আর ক্ষেম হল যেটা তুমি পাওনি পাওয়ার জন্য এ করছো সেগুলো তোমার প্রাপ্ত করিয়ে দে যোগ ও ক্ষেমব হামি হ্যাঁ কিন্তু দেবতাদের কাছে চাইলে পরে সমস্ত কোনো কিছু দায়িত্ব তারা নেবেন না এই পার্থক্য আছে কাজেই যে ভগবানের কাছে চাইলে পরে কি সুবিধা আছে সেটা বুঝে গেলে বা এখন প্রশ্ন হলো যে সমস্ত মূর্খ ব্যক্তি আছেন যারা এখন ওই জড় জগতের আসক্তি পোষণ করছেন বস্তু সময়ে তারাই কিন্তু ভগবানের কাছে গিয়ে ওই সব বস্তুগুলো চাইবেন তাদের কামনা বাসনা জর্জরিত কিন্তু শুদ্ধ ভক্তের জীবনে শুদ্ধ ভক্তের জীবনে ভগবানের কাছে কোনো কিছু প্রার্থনা বলে কিছু থাকে প্রার্থনা বলতে নিজের স্বার্থের জন্য করতে পার্থনা থাকে না যখন আমাদের প্রহ্লাদ মহারাজের কাছে নৃসিংহদেব বারবার বলেছিলেন যে কিছু চাও কিছু নাও কিছু নাও বারবার বলছেন কিছু নাও প্রহ্লাদ মহারাজ বলছেন আমার কিছু দরকার নেই আমি আপনার দর্শন পেয়েছি এটি আমার সব কিন্তু কৃতার্থ হয়েছি কিন্তু বারবার নৃসিংহদেব বলছেন কিছু নাও তখন প্রহ্লাদ মহাজবাদ্য কি বললেন যে ভগবান যদি কিছু দেবে তাহলে একটা কাজ করো যে আমার হৃদয়ের মধ্যে যেন কোন কামনা বাসনা যেন উত্থিত না হৃদয় সংগ্রহ আমার যে হৃদয়ের যে কামানাম কামানাম হৃদয় সংগ্রহ ভবতস্তু কামা নাম হৃদয় সংগ্রহ ভবতস্থু বিনেবরম বিনে আমি এইবার প্রার্থনা করছি এইবার আমরা দেখেছি আপনি তো বড় নিতে বলেছেন তা এরম করুন দয়া করে যে আমার হৃদয়ের মতো কোনো কাম যেন আড়ুরও না হয় প্রার্থনার বস্তু এসে যে আমাকে ব্যবসায়ী বানিয়ে দিল এই জন্য প্রহ্লাদ মহারাজ বলেছেন যে মালিকের কাছে যে প্রভুর কাছে কেউ চেয়ে নেয় সব কিছু তাকে বলা হয়েছেন ব্যবসায়ী সবই বনিক সে কোনো ভক্ত না সেবক না ন সেবক স বই স বই বণিক সে নিশ্চিত পরিমাণে জানবে সে বণিক ব্যবসায়ী সে এখনো ব্যবসা তার যায়নি তার চরিত্র এখনো ঠিক হয়নি ভগবান গুরু বৈষ্ণবকে কিছু দিয়ে তার বিনিময়ে গুরু বৈষ্ণবের রক্ত মাংসকে আমি কাজে লাগিয়ে দেব এটা হচ্ছে পশুর বিচার এগুলো করে আমার দেখি ভক্তরাজ্যের কত বিপর্যয় হচ্ছে কিন্তু বললেও কাউর কানে ঢুকছে না প্রবেশ করছেন। তারা ওই জড় লোকের মতোই গোপনে প্রার্থনা করছেন রূপং দেহি যশং দেহি ইত্যাদি সব প্রার্থনা করছে ধনম দেহি জনম দেহি যশো দেহি মাতারম বলেই যাচ্ছে ধনম দেহি ধন্দ আবার জন্দ স্ত্রী পুত্র পরিবার সব একজন দারুণ জন জন মানে আবার যারা আমার কথা মানবে সব এরকম ধরনের লোক দেওয়া কিন্তু বৈষ্ণবরা কাউকে আনুগত্য করাতে চায় না তাদের আনুগত্য করলে আমাদের লাভ তারা চায় না জগতের লোক আমার কথা শুনুক জগতের ওপর আমি আধিপত্য বিস্তার করে তাদের ইচ্ছুক ঘৃণা লাগে তাদের কি করে পালাবো ছেড়ে দে আমাকে আমি আনন্দে গিয়ে বসে ভজন করি আরে কথা বলা প্রধান ভজন প্রভুপাত জানিয়েছেন প্রভুপাদের আদেশ ভক্তিম ঠাকুরের আদেশ তারা নিজের জীবনে আচরণ করেছেন গুরুবর্গ সেই জন্য আমি গাধা আমারও সেই দায়িত্ব পড়েছে উপায় সেই জন্য প্রতিষ্ঠিত বৈষ্ণবগণের কোনো বিকার নেই যেখানে যে অবস্থায় থাকবে সে অবস্থায় তাদের ভজন হয় কিন্তু ধনন্দেহী জনন দেহী যশোদেহি মাতারম এগুলো সব জড়জগতের প্রার্থনা এবং তথা তথাকথিত বেশধারী আমার মতো বৈষ্ণব তাদেরও একই প্রার্থনা ওই ধন জন সুন্দরী কবিতা মহাপ্রহু নিষেধ করে দিয়েছে ন ধ ধনম ন জনম ন সুন্দরী কবিতা বা জগদী সামে মম জন্ম জন্ম নিঃশ্বরে হতা ভক্তি রহিত রহিতহী এটা হচ্ছে শুদ্ধ ভক্তের হচ্ছে লক্ষণ কার্তিক মাসে হয় এই পুরুষত্তম মাসটাকে কার্তিক মাসের থেকেও অধিক গুরুত্ব দেওয়ার কথা বলা ছিল কিন্তু কেউ বুঝল না কে বুঝতে পারল না উপলব্ধি এই পুরুষত্তম মাসেও লীলা ভগবানের যে কার্তিক মাসে যেরম হয় সবকিছু করার বিধান ছিল কেউ কেউ বুঝতে পারলো কি বললো অনেক কিছু বলা হলো কিন্তু না ব্যাপারটা কি বললো যাই হোক তাহলে এই পুরুষ সাই নাম জগৎ কারণ জানানো হলো তোমার আর কারণ পারে কারণাধ্য পারে মায়ার নিত্য অবস্থিতি পারেতে কিন্তু অবস্থিত কিন্তু এটাকে ডিঙিয়ে ওপারে যেতে পারবে না বোঝা গেলাম কি বললাম কারণার্ধি অথই এক অনন্ত সাগর রয়েছে চিনময় সাগর সেখানে চিনময় জলরাশি রয়েছে কারণার্ধি সাহি এই কারণ সাগরেতে কারণ সাগরেতে এই এটাকে পার হয়ে যাওয়া মায়াদেবীর অধিকার নেই এপারে মায়া স্মৃতি আর ওপারে তো চিনময় জগতের চিতবিভূতি শুরু হবে প্রথমে ব্রহ্মজ্যোতি দেখা দেবে কারণ সাগর পার হলে তারপর তোমার এবার পরে আস্তে আস্তে প্রবেশ যদি যদি ব্রহ্মজ্যোতিতেই তোমার চোখ ঝলসে গেল আহ ভালো তো কি সুন্দর একটা গঙ্গি এইখানেই থাকি তা এইখানেই থাক জ্ঞানী রাজরাম করে তাহলে ওখানে আটকে যাক বোঝা গেল আবার যারা দৈত্য আদি যারা যারা ভগবানের অনুক্ষণ চিন্তা করেছেন অনুক্ষণ ভগবানের চিন্তা করেছে ভগবানকে মারব ভগবানকে মেরে ফেলবো শয়তান ভগবানকে শয়তান বলছে কিন্তু শয়তান বলছে কি ভগবানের চিন্তা করছে কথারা বুঝো কংস আদি সব সময় শিশুপাল সব সময় কন্টিনিউ কি করে কৃষ্ণকে জব্দ করো দেখবে তুমি যখন কাউর সঙ্গে শত্রুতা করবে তখন তার চিন্তাটা তোমার সবচেয়ে বেশি হয় ভাগবতের সিদ্ধান্ত মিথ্যা হয় না যখন কাউকে শত্রুতা মনে কর তোমার খুব সবনাশ করে তুমি বলছি একে কি করে আমি দেখে নেব আমি সবসময় দেখবে খালি মাথায় ওই চক্কর চলছে। আর ওই চিন্তা তোমার চলে আসবে কিন্তু শুভ জিনিসটাকে তোমাকে যদি বলা হয় যা হরিকতা বলা যে সেটা চিন্তা করুক দুগুর ও কখন কি বলে আর মনে হয় আবার কালকে হবে কালকে বসবে সকালে দেখা যাবে কিন্তু মনে থাকবে না কিন্তু যারা বাস্তব সেই প্রতিশ্রুতি তারা সবসময় চিন্তা করবে কি বলল কি চিন্তা করব ঠিক সেই রকম বলা হয়েছে যে সব দৈত্যরা भगवान के जब् करबें भगवान संगे शत्रुता करुता निबंधन शत्रुता घटित जो सम्बन्ध एक शत्रुता के केंद्र करा भगवान प्रति एम मनोनिवेश करनोनिवेश करा तन टे तुलते भाई मन भलो बो আমি বলছি না তোমরা ভগবানকে সত্য মনে করে চিন্তা কর জব্দ কর কিন্তু তথাপি ভালো কারণ হচ্ছে যেহেতু তারা ভগবানের চিন্তা করছেন তাহলে লাভ কি হচ্ছে মহারাজ বলে শিশুপাল তারপরে কংস এরা যে কৃষ্ণের প্রতি শত্রুতা করেছেন এ শত্রুতার ফলে তার যখন শরীরটা চলেই যাচ্ছে যখন শিশুপালকে কিরম করলেন রাষ্ট্রীয় স্থলে ভগবান শেষ ভগবান কথা দিয়েছিলেন পিসিকে যে একশো আটটা এর অপরাধ আমি ক্ষমা করব ততক্ষণ পর্যন্ত আমি কিছু বলব না তারপরে একে কিন্তু আমি ই সে যখন আস্তে আস্তে অপরাধ বাঁধতে বাঁধতে শেষ একদম কৃষ্ণকে অপমান করছে একটা জিনিস লক্ষ্য করবে গুরু বৈষ্ণবের মান করো অপমান করো কিছু যা আছে না ভগবানও ঠিক সেরকম ভগবানের গুণাবলী গুরু বৈষ্ণবের মধ্যে আসে কৃষ্ণ ভক্তি কৃষ্ণগুণ সকলই সঞ্চার कृष्ण भक्त कृष्णगुण सकल ही संचारे अतए भक्तगुल ह्रास करते आरम्भ करू दो चार नारी नहीं कथा बला है एक कथा क्यों बला है कथागुल बुझते तिदान क्य बोलते कृष्ण भक्त कृष्णगुण सकल संचारे कि भगवान भगवत्ता भगवान भगवतार जो गुणावली ভগবানের যে ভগবত্তা সেই ভগবত্তাটাকে বজায় রেখে যে গুণাবলীগুলো ভক্তের মধ্যে দিলে তার ভক্তত্ব বজায় থাকবে কথাগুলো খেয়াল প্রত্যেকটা শব্দ ভক্তের ভক্তত্ব বজায় থাকবে আমার প্রতি ভালোবাসা থাকবে সেই গুণগুলোই বোঝা গেল কী সিদ্ধান্তগুলো তাহলে কৃষ্ণ কৃষ্ণগুণ সকল সঞ্জারে মানে হল ভক্তের মধ্যে ভগবানের সবগুণ যাবে ভক্তের ভক্তত্ব বৃদ্ধি পাবে সেই জায়গায় বজায় রেখে যে গুণাগুলিগুলো আসার কথা বোঝা গেল এইভাবে সিদ্ধান্তগুলো আছে সেক্ষেত্রে যেহেতু জীবসকল সকল কোনো মতেই ওপারে যেতে পারবে না আর শিশুপাল দন্তবর্গ এরা যখন অপরাধ করছে কংস সে অপরাধ বাড়ল রাষ্ট্রীয় যোগ্য স্থানে যখন দেখলাম কৃষ্ণ শেষ সবাই গালাগাল দিচ্ছে সবাই কানে হাত দিচ্ছে কেউ কেউ পালাচ্ছে বিধান যদি মহৎ অপরাধ শোনো কেউ নিন্দা করে সঙ্গে সঙ্গে গান্ধী কানে হাত দিয়ে চলে যদি শোনো ও সোনার জন্য তোমার পদস্করিত হতে হবে আমি এগুলো আলোচনা করেছিলাম কার্তিক মাসে দেবী দেবী যখন দেহ রাখলেন দক্ষ আগে যখন সেই যজ্ঞস্থলীতে সেই সময়তে দেবী যাওয়ার আগেই কথা বলেছিলেন যখন যজ্ঞাগ্নিতে নিজে শরীর জ্বালিয়ে দিলেন তখন বলেছিলেন এই হল ধর্ম যে পরম বৈষ্ণব যে গুরু গুরু বৈষ্ণবের নিন্দা যদি শোনে সঙ্গে সঙ্গে কানে আসার সঙ্গে সঙ্গে কানিয়ার মধ্যে এসে চলে যাবে সেই যদি দুর্বল হয় সমাধান করতে না পারে আর যদি সমর্থ হয় তাহলে যে যে নিন্দা করেছে তা জিউভা টেনে ওখানেই ছেদন করবে ছেদন করে দেবে বোঝা গেল আর তাও যদি না পারে তাহলে নিজের দেহকে শেষ করে দেবে নিন্দা শুনলাম এটাকে ধর্ম বলা হচ্ছে দেবী স্থাপন করেছে চিরকাল ভক্ত জগতে এটা থাকবে সাধারণ কেউ বলেন সেই জন্য বলা হচ্ছে এরা যখন যখন এরকম অত্যাচার করলো করছে কৃষ্ণের বিরুদ্ধে কৃষ্ণ কিছু যা সেই সময়তে একশো আটটা অপরাধের পর ছাড়লেন কিন্তু রাষ্ট্রীয় যজ্ঞ স্থানে যদি এক বিন্দু রক্ত পতিত হয় তাহলে সমস্ত হয়ে যাবে। যদি এক বিন্দু রক্ত পরে রক্তপাত চলবে না এইজন্য অনেক প্রস্তুতি আছে অনেক আরাধনা করে ভগবানকে সন্তান রাষ্ট্রীয় যোগ্য সাধারণ কেউ করতে পারেন। না ভগবানের পূর্ণ কৃপাতে করেছিল শিশুপালের দেখেন। শরীর কেটে পড়ে গেল এরকম মাথা কেটে পড়ে গেল দেখছেন যে সেখান থেকে এটা প্রদীপের মতো একটা জ্যোতি এরকম বেরিয়ে আসছে বেরিয়ে এরকম জ্যোতি বেরিয়ে এসে ভগবান দাঁড়িয়ে রয়েছেন সুদর্শন ফিরে এসছে ভগবানের হাতে আর দেখছেন সেই জ্যোতি আস্তে আস্তে কৃষ্ণের চরণে গিয়ে বেরেন হয়ে গেল সাজুজ্য দু রকমের হয় সব সিদ্ধান্তগুলো শুনে রাখো সাজ্য দু রকমের হয় একটা হচ্ছে ব্রহ্মসায্য একটা হচ্ছে ভগবত সাজ্য ভগবানের শরীরে গিয়ে মিলে গেল এটা ভগবত সাজু ব্রহ্ম ব্রহ্মজ্যোতিতে গিয়ে যদি মিলে যেত ব্রহ্মসাহ বোঝা গেল কি বলল যে সমস্ত রাক্ষস আদি সাল মরে তারা সব ওই ব্রহ্মজ্যোতিতে গিয়ে সেখানে তাদের স্থিতি তারা সেবা পায় না বোঝা গেল কি বললো চুপচাপ পড়ে থাকে এই জন্য বলা যে মায়া যেন কারণার্ধি পারে মায়ার নিত্য অবস্থিতি নিত্য অবস্থিতি যখন সৃষ্টি থাকে না তখন মায়াকে দেখা যায় না যখন সৃষ্টি থাকে না তখন মায়াকে দেখা যায় না কিন্তু বাস্তবিক মায়া থাকে মায়া মরে যায় হ্যাঁ এই জন্য বলা হয়েছে বলছেন এই বলা হয়েছেন যে মা কারণাদি সাইকে পার করতে পারবে না মায়া এই পারেই থাকবে আর বিরজার পারে পরব্রেমে নাহি গতি বিরজার পার পরব্রেম শুরু হবে সেখান থেকে শ্রী তার সেইখানে কখনো যেতে পারবে সেইজন্য এখানে বলেছেন যে মায়ার যে দুইটি বৃত্তি মায়ার যে দুটো বৃত্তি একটা মায়া আর প্রধান মায়া নিমিত্ত হেতু আর প্রধান বিশ্বের উপাদান মায়ার দুটো বৃত্তি একটা হচ্ছে নিমিত্ত কারণ একটা হচ্ছে উপাদান কারণ এই নিমিত্ত কারণ যেটা আছে নিমিত্ত কারণ না হলে সৃষ্টি হবে না আর উপাদানগুলো যদি না দেয়া হয় তাহলেও হবে না এই সমস্তগুলো করতে থেকে এলো সব বলা হলো মহাতত্ত্ব এলো মহাতত্ব থেকে কি করে সব সৃষ্টি রচনা হলো সব কিছু কিছু আলোচনা করা হয়েছে সেভাবে ভাগবতী মহাপুরাণ থেকে সেগুলো সব আলোচনা হয়েছে সেগুলো সম্বন্ধে পুনঃ বলা সম্ভব হচ্ছে না সেই জন্য বলছেন মায়ার দুটি বৃত্তি একটা হচ্ছে মায়ার প্রধান মায়া নিমিত্ত হেতু আর প্রধান বিশ্বের উপাদান বিশ্বের উপাদানকার সেই পুরুষ মায়া পানে করি অবদান সেটাকেই বলা হয়েছে মায়া ধক্ষে না প্রকৃতি বিশ্বকে প্রসব করে এই সেই পুরুষ মায়াপানে অবদান প্রকৃতি করি করে বীর্যের আধান যেটা বলা হয়েছিল এবার তারপর সেইটাকেই বলা হয়েছে যে মহা মহাবিষ্ণু ইক্ষণ কর্তা এ চোখের দৃষ্টি এ খালি তাকালেন মায়াদী মায়ের সঙ্গে তার জাপটা জাপটি সম্বন্ধ হয় না বোঝা গেল কি বললাম বীর্য আধান মানেটা কিন্তু কুৎসিত অর্থ নয় এরা মানে হল মহাবিষ্ণু মায়ার দিকে তাকালেন তাকার সঙ্গে সঙ্গে তার দৃষ্টির এই রশ্মি সমস্ত যা কিছু পূর্ব পূর্ব সংস্কারে যে জীবসকল ছিল অনন্ত জীব রাশি সব ঢেলে দিলে। বীর্য যেমন আধান হয় সেরকম স্ত্রী স্ত্রী এর উদরে সেরকম গেল তারপরে তারপরে আস্তে আস্তে সব সৃষ্টি শুরু বোঝা গেল সাঙ্গ বিশেষাভাসরূপে প্রকৃতি স্পর্শন জীব রূপ বা জীব রূপ বীজ তাহে কইল অর্পণ জীবরূপ জীবরূপ বীজ তাতে কইল সমর্পণ জীবরূপ যে বীজ পূর্ব সংস্কার অনুযায়ী ছিল সেগুলো সব সেই পুরুষকে সেই কী করছেন প্রকৃতি ক্ষতি করে এবার করলো বীজের আধান তারপরে সেই মহৎ তত্ত্ব হলো সাতাশি তত্ত্ব বৃত্তান্ত সব বলা হয়েছিল এই জন্য ভাগবতে বলছেন দইবাদ খুবই তো ধর্মী নাম জনৌ পড় পন আধত্ত বীত মহ হিণময় ভার জীবশক্তির প্রকটের ইতিহাস সম্বন্ধে বলছেন গুণ মরিয়া অধক্ষজে আনত বীর্জ এই বীর্যকে আপন করি এইভাবে বলা হয়েছে যে সেই প্রথম শ্রেষ্ঠ পুরুষ দৈবাদ খুবিত ধর্মিনী খুবিত ধর্মিনী সিয়মায় সীয়মায় নিজ বীর্য আদান করিয়াছিলেন তাতে মায়া হিরণময় মহাতত্ত্বকে প্রসব করেন এবার এখানে বলছেন কালবৃত্তি দ্বারা গুণময়িক কবিতা মায়ার বীর্যধান অর্থাৎ চিত শক্তিমান যে এই শক্তিগুলো কে যে আধান করে অধক্ষ যে মহা বৈকুণ্ঠনাথ মহাবিষ্ণু স্বরূপ পুরুষ অর্থাৎ প্রকৃতি অধিষ্ঠাতা আদি পুরুষ দ্বারা বীর্য অর্থাৎ চিত পরমাণুপুঞ্জ ঠিক একই কথা বলেছে জীব সকল তো পরম শীত সকল তো চিৎ অংশ তো সেই চিত পরমাণুপুঞ্জ অর্থাৎ শক্তি সব এখানে আদান করেছিলেন এবার তারা তাদের সংস্কার অনুযায়ী ভিন্ন ভিন্ন দেহ ধারণ করছেন কে গরু ছাগল ভেড়া মানুষ বনমানুষ বিভিন্ন রকম দেহ ধারণ এইভাবে তুমি সমস্ত জীব সকল তার পূর্বপূর্ব সংস্কার অনুযায়ী কিরকম সে সংস্কার করেছে সেই অনুযায়ী তাকে একটা ঘরেতে জন্ম দিয়ে দেবে গেল সেই ঘরেতে সে জন্মালো যেরকম সংস্কার সে করেছে সেই সংস্কার অনুযায়ী সেরকম ঘরে সে জন্মালো তারপর সেই ঘরে জন্মবার পর তার সংস্কার যদি পূর্বে ভালো থাকে অর্থাৎ ভক্তি সুকৃতি যদি থেকে থাকে যথেষ্ট তাহলে তার আর থাকতে পারবে না সে অসহ্য লাগবে সংসারিক ব্যক্তিগুলোকে ত্যাগ করে সে সাধুসঙ্গ করার জন্য তার ভেতরে পেরো না পারে জীব নিজে ইচ্ছায় পারে না এর ভেতর থেকে একটা আছে। পূর্বে করেছে সেগুলো করে তারপরে সে এবার ছুটে চলে যাবে সংসার থাকবে না বাকি ওই যে সংসার থাকলো ভজন করলো করতেও পারে বলছেন তবে মহত্তত্ত্ব হইতে ত্রিবিধ অহংকার যেটা বলা হয়েছিল মহত্তত্ত্ব অহংকার গুণ ক্ষবিত হল সতরজতম তার থেকে মহাতত্ত্বের অহংকার তত্ত্ব সৃষ্টি হলো সে তত্ত্ব থেকে বলছেন সেখানে শতগুণ রজগুণ তমগুণ এগুলো সব হয়েছে তাই জন্য বলছেন তবে মহত্তত্ত্ব হইতে তিবির অহংকার যাহা হইতে দেবতেন্দ্রীয় ভূতের প্রচার দেবতা ইন্দ্র ইন্দ্রিয় আদি সবকিছুর প্রচার তা আটাশটি তত্ত্বযুক্ত অনন্ত ব্রহ্মাণ্ড সৃষ্টি হল তারপর থেকে সবকিছু বলা হয়েছে সর্বতত্ত্ব মিলি সৃজিল ও ব্রহ্মাণ্ডের গণ সর্বত্ত্ব মিলে এবার ব্রহ্মাণ্ডের গণ সৃষ্টি হল অনন্ত ব্রহ্মাণ্ড তার নাহিক গণন কোনোদিন ধুলি গণা গনা যাবে ব্রহ্মাণ্ড কটা আছে গোনা যাবে না অনন্ত ব্রহ্মাণ্ড ধুলি গণার মতো আকাশে উঠছে বাচাল ব্যক্তিগণ এসব অনুভব করতে পারেন না যদি অনুভব করেন তাহলে বাঁচালতা বন্ধ হয়ে যাবে সঙ্গে সঙ্গে শান্ত হয়ে যাবে সেই জন্য সেখানে বলা হয়েছে গোবাক্ষের দাঁত তোমার ঘরে যদি একটা কোন জানলার একটা অংশ খোলা আছে সেখানে দেখে দিবে সূর্যের আলো পড়েছে বাকি জায়গাটা কিন্তু অন্ধকার তুমি অন্ধকারের জায়গা বসে কাজ করছো আর তুমি যদি তাকাও তা দেখবে লাইটের একটা বিম এসেছে ঘরের ভেতরে এরকমভাবে সূর্য উঠেছে সকালে দেখবে ওর দিকে তাকালে দেখবে অসংখ্য ধূলিকণা উঠছে অনেক কিরে বাবা অসংখ্য ধুলিকণা উঠছে খেয়াল খেয়াল ঠিক সেই উদাহরণ দিয়েছেন এখানে এখানে বলবেন সেখানে আমি এখনি বলছি সর্বতত্ত্ব মিলে একসঙ্গে যখন ভগবানের শক্তি দেয়া হলো কালকে বলা হয়েছিল সব আছে দেবতাগণ বলছে আমরা পাচ্ছি না বলেছিলাম কালকে আলোচনা বসুন তারপর যখন ভগবানের শক্তির প্রেরণা দিলেন তারপর সব হারমোনাইজ হলো তালে তালে সব সৃষ্টি আরম্ভ হলো বুঝে গেল এটা বলে হারমোনি তুমি নিজের তালটাকে ভঙ্গ করবে না যদি বুদ্ধিমান হ নিজের কোনো বাহাদুরি দেখাবে না যদি গুরু বৈষ্ণবের আনুগত্য কঠিন কঠিন মনে হয় তথাপি করো একটা জন্ম তুমি করো আর বাকি অনন্ত জন্ম নষ্ট করেছো বাস্তব আনুগত্য করো যদি তোমার কঠিন মনে হয় গুরু বৈষ্ণবের করা যায় না অসম্ভব এই কি এসব বলেন তথাপি করতে হবে যদি তাদের সঙ্গে মিলে যেতে পারো একবার তাহলে তুমি কেল্লা পথে তোমার হয়ে গেল অনন্ত জন্মের যে সমস্যাটা ছিল সব সমাধান হয়ে সেই জন্য বলছেন গুরুদেব ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে তোমার সন্মুখে আসেন মূর্খ ব্যক্তিগণ বুঝতে পারেন না গুরুদেবের প্রতি অনন্য ভালোবাসা থাকবে গুরু চরণে আমার ভক্তির অভাব অভাব হয়ে যাবে না গুরুদেব কিছু রক্ত মাংসের মানুষ নয় তার গায়ে গা ঠেকিয়ে বসবো সঙ্গ বলে না বরঞ্চ গুরুদেবের চরণে আমার নিত্য যেন ভক্তি বৃদ্ধিপ্রাপ্ত হয় নিত্যকাল যেন আমি গুরু সেবা করতে পারি এরকম যদি যুক্তি এরকম যদি আমি সেই গুরুদেব যদি ভিন্ন মূর্তিতেও আমাকে সেই শিক্ষা দেন তাহলে তিনি যে জিনিসগুলো আমাকে দেবেন সেগুলো আমার গুরুদেবই দিয়েছে। গুরুদেব অসুস্থ লীলা করছেন তিনি বাহ্যদৃষ্টিতে আসতে পারছেন না কিন্তু জগন্নাথকে আদেশ করে তিনি এমন ব্যবস্থা করবেন যারা চান বাস্তব তাতে কি হয় তিনিই এসেছেন একটা অন্যরূপ ধারণ করে এসে তিনি নিজের যেগুলো দিতে বাইরে মনে হচ্ছে অসুস্থ লীলা করছে সেগুলোই তিনি দিচ্ছেন বোঝা গেল বল। বলব এরকম দর্শন না হওয়া পর্যন্ত খাও দাও আর লড়াই এগুলো চলবে সপ্রতিষ্ঠা এগুলো নিয়ে লড়াই চলবে কখনো বন্ধ হবে সে কার্তিক মাস উদযাপন করো আর পুরুষোত্তম উদযাপন মাস উদযাপন করো বা চাতুর্মাস করো একাদশী পালন যাই করো সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই আমি গুরু সেবার নাম করে অসাধু সঙ্গ করতে পারব না যে যে বীর্যটা আমি লাভ করছি সেগুলো গুরু সেবার নাম করে কিছু অসসঙ্গ করে আমি সেগুলোকে নষ্ট করবো এটা হতে পারে না আমি সৎসঙ্গ কর আমার রুচি এমন হয়ে গেছে সাধুসঙ্গ করতে করতে হরিকতা শোধন করতে করতে আমার রুচি এমন একটা দিকে ঘুরে গেছে যে একটু অসৎসঙ্গের নাম হলি যেমন ভেতর কাঁপে আর ভাল লাগে যেন এই বোধ আমার ভেতরে যে ভাবগুলো আমার এসছে যেগুলো পেয়েছি এই বলে হারিয়ে যাবে সাধকের এইটা চিন্তা যে বাস্তব সাধক প্রতিটা পদে পদে বাঁচার লোকের কথা আমি বলছি বাঁচার লোক অনন্তকাল হঠিক কথা শুনুন তার কিছু লাভ নেই তাকে বলো কী শুনলে কিছু বলতে পারব বাঁচার লোকের কথা কিছু বলে লাভ নেই যারা বাস্তবিক পরমার্থ রাজ্যে অগ্রসর হওয়ার চেষ্টা করছেন তারা প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি স্টেপ তারা পদক্ষেপ গুণে ফেলবেন প্রত্যেকটা পদক্ষেপ গুনে ফেলবেন এবং চিন্তা করবেন আমার ক্ষতি হয়ে যাচ্ছে না তো ভজনে কোনো ক্ষতি হয়েছে না আমি পিছিয়ে যাচ্ছি না তো এই চিন্তা অহর্ণিশ মনে জাগরুক হবে তবেই তাকে বল হয় সাধক নাকে শস্যের দিয়ে দিনে থাকলামে ঘুমালাম ওটা সাধকের লক্ষণ নয় সাধক সপ্তমে ব্যথিব্যস্ত এই হলো না যেমন ভালো ছাত্র আমরা দেখেছি পড়াশোনায় যারা তাদেরকে বললো কী রে প্রিপারেশন কেমন হয়েছে প্রস্তুতি প্রস্তুতি কেমন হলো সামনে তো পরীক্ষার আর বলো না পরীক্ষা ভালো হবে না কিচ্ছু হয় না এক প্রিপারেশান একদম বাজে হয়েছে দেখা গেল কিন্তু সেই রেজাল্ট ভালো করে বেরিয়ে গেছে আর যে গর্ব করে ঘুরছে আমার প্রিপারেশান ভালো হয়েছে তার দেখা গেল সেই হলো না ভালো ছেলেদের এইটি আমরা দেখেছি আমরা যে তখনকার দিনে এরকম নোংরা পরিবেশ এতটা ছিল না দৈন্য ছিল আমরা কোথাও দেখে আমাদের আলাদা কোনো মাস্টারাদি রাখা হতো স্কুলের মাস্টারের বাই ধরতাম তারাই আলাদাভাবে যত্ন করে শেখাত ফাঁকে ফাঁকে এখনকার দিনের মতো এরকম ছিল না ভালোবাসা ছিল প্রীতি ছিল সমস্ত কিছু সেই জন্য দেখতাম ভালো ছেলে ভালো ছেলে মানেই তার দৈন্য আমার কিচ্ছু হয়নি পড়াশোনা একদম হলো না যতটুকু হয়েছে এ দিয়ে কিছু হবে না পরীক্ষা বাজে হবে দেখা গেল সেই কিন্তু ভালো পরীক্ষা বেরিয়ে গেছে পরিস্থিতি ভালো হয়েছে এই যে বাস্তব ভক্তি করবে দৈন্য আশ্চর আমার কিছু ভালো থাকলাম জগন্নাথ মন্দিরে জগন্নাথের সেবা করি বলে অভিমান করি হরি কথা বলি বলে অভিমান হয় আমার কিন্তু বাস্তব আমি নিজে মহাপ্রভু ওই দিগ্বিজয় পণ্ডিতকে বলেছে আমি শুনলাম শিশুশাস্ত্রে ব্যাকরণ তোমার কথা শিশু শিশুশাস্ত্র ব্যাকরণে তোমার নাম শুনলাম নবদেপী সবাই বলছে তুমি নাকি বিশাল পণ্ডিত এ সমস্তগুলো পড়াও মহাপ্রভু দৈন্য করে বলছেন না আমি নিজেই ব্যাকরণ বুঝি না হ্যাঁ আমি নিজে বুঝি না বোঝাতে পারি না আমি কাউকে বোঝাতে নিজেও বোঝি না বোঝাতেও পারি না কি করব এরকম দৈন্য করে বলছে মহাপ্রভু শিক্ষাটা নিলে পরে তালে তাকেই বলা হবে কিন্তু গৌরী বৈষ্ণব যে গৌডীয় বৈষ্ণবের কাছে দেখবে লক্ষণ কেন সেই সাধুকে সবাই ভালোবাসে কই আমাকে তো ভালোবাসে না লক্ষণ খেয়াল সাধুর লক্ষণ খেয়াল করব একটা সাধুকে মাশ্চর্যবান লোকের কথা বলছি নাশ্চর্যবান ব্যক্তি হরিকতা হলে সেখান থেকে কি করে দূরে থাকবে তাকে লোকে সম্মান করবে আমার ভালো লাগবে অতএব আমি দূরে থাকবো এ মাশ্চর্যবান ব্যক্তি গুপ্ত করে রাখে মাশ্চর্য সাধুগুরু কৃষ্ণ বোঝে তাকে প্রতিষ্ঠা দিয়ে দেয় সন্ন্যাস আছে দূর হব তা আমি একটা শান্ত হয়ে থাক যা কি কি চাই বল ভক্তি পাবি না ভক্তি ওরকম দে গলায় পা দিয়ে বৈষ্ণবের বলে ভক্তি দে ওটা পাবে ওটা হয় না সেই জন্য লক্ষণ দেখে বুঝে যারা ভক্তি করে তার লক্ষণ দেখে বোঝে সেই জন্য বলা হয়েছে যে গুরু বৈষ্ণবে ভক্তি এটা যে কত বড় কথা বহু বহু সৌভাগ্য ক্রমে একটা জীবের কপালে হতে পারে সেই জন্য বলা এখানে আলোচনা প্রসঙ্গে যেগুলো বলা হচ্ছিল অনেক কথা বলবার সময় নাই তা বলছেন সর্বতত্ত্ব মিলিস সৃজিল ব্রহ্মাণ্ডের গণ অনন্ত ব্রহ্মাণ্ড তার নাহিক গণ ইহো মহাশ্রষ্টা পুরুষ মহাবিষ্ণু নাম অনন্ত ব্রহ্মাণ্ড তার লোমকূপে ধা এক এক লোক লোমকূপের মধ্যে অনন্ত ব্রহ্মাণ্ড রাজমান রয়েছেন গোবাক্ষে উড়িয়া জয়ছে রেণু আসে যায় গোবাক্ষের কথা বললাম জানলাদি পুরুষ নিঃশ্বাস সহ ব্রহ্মাণ্ড বাইরায় এইগুলো সব উপলব্ধি হবে জগনি বৈষ্ণব চরণ থেকে দূরে সরে যাবে অন্নবিলাস তোমাকে গ্রাস করবে আমিও সন্ন্যাস নিজে আমি প্রতিষ্ঠা পাবো বিভিন্ন জায়গায় পাও অনুমোদন করে বৈষ্ণবরা নিজে ঝামে অনুমোদন করে এমনি স্বভজনে নিয়ে কিছু তো করবে না অন্তত গিয়ে পড়বে দু চারটে মেয়ে ছেলে নিয়ে থাক আছে থাক যা অপরাধ করছে থাক কোনো মত এই থাকাটা ভজন নয় কিন্তু গুরুবৈষ্ণব কি করবে করার উপায় गवाखे रेणुष निश्वास ब्रह्मांड बीश्स ईश्वर ताराय मायार माय संयुक्त ने समस्त ब्रह्मांड गणे इंह अंतमी कारणार्ध सब जगते स्वामी সমস্ত ব্রহ্মাণ্ডের ইহ কিন্তু অন্ত কারণ সাই এই তো কহিনু প্রথম পুরুষের তত্ত্ব মহাপ্রভু বলছেন হ্যাঁ সনাতনকে প্রথম পুরুষের তত্ত্ব তোমাকে বললাম এবার দ্বিতীয় পুরুষের তত্ত্বসোন কারণে যিনি দ্বিতীয় মহাপুরুষ তিনি হচ্ছেন গর্বদেক সাই অর্থাৎ কারণাধী সাই বিষ্ণু বিভিন্ন মূর্তি ধারণ করলে এবার ঢুকে পড়লেন বিভিন্ন ব্রহ্মাণ্ডে বুঝা গেল এক এক মূর্তিতে সব ব্রহ্মাণ্ডে ঢুকলেন তারপর সেখানে নিজে জল সৃষ্টি করলেন জল সৃষ্টি করে সেত জল সেখানে ব্যবস্থা করবেন থাকার সয়ন এ সেখান থেকে নারী কবল থেকে ব্রহ্মা উঠলো এসব কথা আমি বলেছি তা সেরকম গর্ভদ সাই বিষ্ণু আবার তিনি আমার সমস্ত অনন্ত জীব রাশি আছে তার সমস্ত জীবের ভেতরেতে থাকেন তিনি হলেন কি অন্তর্যামী অন্তর্জামী ক্ষীরদোসাই মহাবিষ্ণু এই জগতের মধ্যে ক্ষীর সাগর আছে সেখানে তিনি স্বয়ং করে থাকেন এই সমস্ত জীবগনের ব্যাস্তিজীব আত্মা বোঝা গেল না এই ব্যাস্তিজীবাত্মাগুলো সম্মিলিত রূপে সমষ্টি জীবাত্মা বোঝা গেল সমস্ত ব্যস্ত জীব যা আছে ঘটে ঘটে যে পরমাত্মা রয়েছেন তার সম্মিলিতভাবে সমস্ত এই হচ্ছে তিনি স্বরূপ ক্ষীরোদোসাই বিষ্ণু তাই যেন বললো এই তো কহিনু প্রথম পুরুষের তত্ত্ব দ্বিতীয় পুরুষের এবে সোনা মহত্ব সেই পুরুষ অনন্ত কৌটি ব্রহ্মাণ্ডিয়া একা বিচার যেটা বললাম নিজাঙ্গ সেদ জলে ব্রহ্মাণ্ডে অর্ধ ব্রহ্মাণ্ডের অর্ধেক ভরে ফেলল নিজাঙ্গ সেদ জলে ब्रह्मांड अर्ध भरिल से जले शेष सज्जा शयन कर शेष भगवान रूप तार नाभि पद्म उठिल एक पद्म से पद्मे हईल ब्रह्मार जन्म सद्म सद्म जगह ब्रह्मा, शाद्मो। ब्रह्मा उत्थित हलन से पद्म नाले हईल चौद्य भवन जो पद्म नाल देख नाल स्टेम लोटास সেই যে ব্রহ্মার যেখানে সৃষ্টি হলো ভগবানের নাভিকমল এই কমল এখান থেকে পদ্ম সৃষ্টি হলো লোটাস সেই যে পদ্ম সেইটা হলো ব্রহ্মা সদ্ম আর যে নালটা দেখছ সেটা আমাদের চোদ্দ ভবনের আবাস চোদ্দ ভবন সেখানে স্নান পেয়েছ বোঝা গেল কি বললাম ব্রহ্মা নিজের উপর আস্থা রেখেছিলেন নিজের উপর বহু বাহা বাহাদুরি রাখতে গেছিলেন গিয়ে দিব্য সহস্র বর্ষর ওটা মানে অনেক চেষ্টা করলেন ওটা আর নামা নালের ভেতরে উঠছেন উঠছেন ব্যাপারটা কিছুতে খুঁজে পাচ্ছেন না তারপর সব বাহাদুরি বন্ধ করলেন করে এবার ভগবানের কৃপার জন্য শরণাপন্ন হলেন তারপরে সে জানতে পারলেন তার আগে নয় তাই বলছেন তার নাভি পদ্ম হইতে উঠিল এক পদ্ম সেই পদ্ম হইল ব্রহ্মার জন্ম সদ্ম সেই পদ্ম নাহলে হইল চৌদ্দ ভুবন দেহ ব্রহ্মা হইয়া সৃষ্টি করিল সে জন্ম শক্তিতে সৃষ্টি অঙ্গুল বিষ্ণুরূপ হইয়া করে জগৎ পালন ভগবান বিষ্ণু তিনি বিষ্ণুরূপ ধারণ করে জগতের পালন করছেন পোষণ হ্যাঁ পোষণ মহতায়ু ইত্যাদি বলছেন স্বর্গ বিসর্গ স্থান পোষণ মন্নন্তর ঐশান কথা নিরদ মুক্তি আশ্রয় হ্যাঁ বলা হয়েছিল না তাহলে সেই বিষ্ণুরূপ হইয়া করে জগৎ পালন মাধবেন্দু পরিবার দ্বিতীয় সঙ্গ হয় নির্জন থাকেন ওরা ফাঁকি মারবার ভয়ে নির্জন থাকেন দ্বিতীয় সঙ্গ হলেই বিষয়ের কথা তুলবেই তুলবে ওই জন্য যেন কেউ না থাকে এদের যে অবস্থাটা এটা জগতের লোক নকল করতে চায় গিয়ে গলায় দড়ি পরে মানে ওই তো উনি করেন আমিও কর কিন্তু বদ্যজীব জানতে পারেন যে কি অবস্থাটা কার বলা হয়েছে যে বিষ্ণুরু ভাইয়া করে জগৎ পালন গুণাতীত বিষ্ণুর স্পর্শ নাহি মায়া সামনে বিষ্ণুরূয়া পালন করছেন সৃষ্টি করেছেন ব্রহ্মারূপ ধারণ করে আবার ধ্বংস করবেন যখন তা তুমতমগুণের অধিষ্ঠাত্রী দেবতা রুদ্র অধিষ্ঠাত্রী দেবতা তিনি তমগুণী থান তমগুনের অধিষ্ঠাত দেবতা বলে ব্যাখ্যাগুলো এরকম তমগুণের অধিষ্ঠাত্রী দেবতা বলে তমগুণ নিয়ে তাকে চলতে হয় তমগুণ সামলাতে হয় সেই সময়তে যেমন ভক্তিময় ঠাকুর বলেছেন একটা স্ফটিক স্তম্ভের সামনে একটা স্ফটিক স্তম্ভ স্ফটিকের স্তম্ভ সেই স্ফটিক স্তম্ভের সন্মুখে। তুমি যদি একটা পদ্মরাক মনি পদ্মরাক মণি পাথর মহু মূল্যবান সেই পদ্মর মনি যদি এসে রাখো তাহলে স্ফটিকের দিকে তাকাবে দেখবে পদ্মর মনি যে রংটা ঠিক সেই রঙটা স্ফটিকের ভেতর থেকে বিচ্ছুরন হচ্ছে বোঝা গেল স্ফটিকের ভেতর থেকে সেই রংটা ছুটে আসছে রিফ্লেকশন হচ্ছে সেই লাল জ্যোতি হচ্ছে। এই যে ব্যাপারটা ছিল ভক্তিম ঠাকুর সুন্দর ব্যাখ্যা করেছেন এই জন্য ভক্তিম ঠাকুর বলেছেন হে মহোদয়গণ আপনি যেমন যেমন সঙ্গ করবেন ঠিক সেরকম অনুপাতে আমার আপনার গুণাবলী দেখা দেবে যেরকম যেরকম তুই সঙ্গ কর তুই গুরু সেবা করেছি বললে কিন্তু সপ্তমগুণী লোকের সঙ্গে তুই মিশলে রজগুণী মানে তুই গুরুসেবা করেছি ছাই করেছ গুরু সেবা ফল দেখো সেবা করলে তার রেজাল্টটা ছো ফলেন ও কারণ মনেমে তুমি বলে যাচ্ছ আমি এতদিন গরু সেবা করেছি তুমি কি বোকা বানাচ্ছ নাকি ফলেন ফল কারণে আমগাছে কখনো কখনো ডাব হবে না আমি আমি ওই জন্য গুরু সেবা করেছে লক্ষণ কি গুরু সেবা করেছে গুরু গুরুদেবের গুণাবলী তার মধ্যে গেছে যে শিষ্যের মধ্যে মূর্খ যক্ষে অনেক বোকা বানানো যায় যে শিষ্যের মধ্যে গুরুদেবের সমস্ত লক্ষণগুলো সব দেখা দিচ্ছে দেখা দিয়েছে পূর্ণ তিনি নিশ্চয়ই পূর্ণ কৃপালাভ করেছেন তোমাদের তর্ক বিতর্ক গিয়ে যাচ্ছে গুরুদেবের যা যা ইচ্ছে ছিল সব কিছু তার মধ্যে দেখা যাচ্ছে তবে তিনি গুরু কৃপাদাভ করেছেন বোকা বানানো যাবে না জগৎকে বোকা বানানো যায় বড় সাধু হয়েছি কত পুজো মালা পড়লো পাদ আমার পাদো এসব চিন্তা কাজী তুমি যেমন সঙ্গ করবে সেই সঙ্গ করেছ কি না সেই সঙ্গ অনুযায়ী তোমার ফল দেখা দেমন যেমন সঙ্গ ভক্তিম ঠাকুর বলছে হে মহোদয়গণ সঙ্গই স্বভাবের মূল ভক্তিম ঠাকুরের ভাষা হে মহাদয়গণ সঙ্গই হল স্বভাবের মূল যে স্বভাব আপনার দেখা দিচ্ছে সেই স্বভাবটা আপনার পূর্ব সঙ্গ করেছেন যে সঙ্গ সেই অনুপাতে হয়েছে সেই অনুপাতে আপনার সঙ্গ দেখা দিয়েছে। আর ঠাকুর বলছেন সুন্দর प्रीतर कथा बीतर कथा बदाति गुज्जमा चैब सर प्रीति लक्षणम रूपकोशाई बोले तो प्रीति लक्षण के कथा क्यों बुजते वास्तव प्रीतिम्बाय करते समस्त चेंज हो गौपा जो आचार आचरण आदर्श सब चेज কিচ্ছু রাখবো না ধ্বংস করে দাও যেরকম পৃথিবিনিময়ের কথা বলা হয়েছে তাকেও আমার প্রসাদ দিতে হবে না খেলে মরে যাবে সে দেহ রক্ষা করাটা তার বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে জগন্নাথ মন্দিরে না খেলে হবে না তার যারকম রান্না হবে সব দিতে হবে না বেশি করে সেখানে বস্তুটা হলো এই তাকেও আমার পরিবেশন করতে হচ্ছে তাহলে মহারাজ আমার তো পৃথিবী বিনিময় হয়ে যাচ্ছে এটা মূর্খের বিচার আমার পৃথিবিনিময় এরমভাবে হয় না প্রীতি মানে হলো সঙ্গ সঙ্গ যেটা বলছি সঙ্গ মানে হলো সঙ্গ মানে হচ্ছে পৃথিবিনিময় তুমি যে যাকে ভালোবাসে তার সঙ্গ হয় যে যাকে অন্তর থেকে ভালোবাসে আমি যদি আমার গুরু মহাজকে ভালোবেসে থাকি তাহলে আমার গুরু সঙ্গ হয়েছে আমি যদি কিছু বিদেশি আমেরিকানের সঙ্গে প্রীতি করি পয়সা কিছু মাল করি পাও বলে তার সঙ্গ হয়ে গেল আমার আমি যাকে ভালোবাসবো তার সঙ্গ হবে বোঝা গেল কি বললাম আমি তাকে তো যেহেতু সে ভক্ত না তার সঙ্গে আমি তো সেই তার সঙ্গে সঙ্গ করিনি কিন্তু মঠের নিয়ম আছে আমার পরিবেশনকে তো করতেই হবে সেবা আমি বাদ দেবো না সেবা বাদ দেবো না সেবা করতেই হবে সেবাটা আমি করলাম তাহলে আমার প্রীতি তার সঙ্গে বিনিময় আমি করব না প্রীতি বিনিময় করব বৈষ্ণবের সঙ্গে সেবা গঠিত যে সৈষ্ণব বুঝতে গেলে সেবা কিভাবে হয় কীভাবে অনেক কিছু অনেক গভীরে গুরু বৈষ্ণবের সঙ্গে মিশতে হয় তালে তাদের অন্তরটা জানা যায় তালে সেই জগন্নাথের অন্তর আর গুরু বৈষ্ণবের অন্তর এক জগন্নাথ তোমাকে বলবে না আরে আজকে রান্না হয়নি মানে কী দিলে আমি খাইনি বলবে না কিছু ছিল ভক্তিতে মাধব গোশ্বী মহাজ বলবে আজকে তো ভগবানের খাওয়া হয় নাই কেন আজকে খাওয়া হয় না ভোগ দিল সবাই পেলো আপনার বাড়াবাড়ি সব বেশি ছিল ভক্তি তো মাধব গোশ্মী মহাজ বলছে বৃন্দাবনীতে একদিন প্রসাদ পেতে বসে নিয়ে যাও নিয়ে যাও ভগবান আজকে খাইনি কেন খাইনি কেন বলে প্রসাদ সেই পারসের একটা চুল বেরিয়েছে আজকে পরেনি জগন্নাথ খাইনি আমিও খাব না কৃষ্ণ খাইনি নিয়ে যাও নিয়ে গেলেন যমুনা এসেখ প্রসাদ দেওয়া হলো তিনি উপবাস করে রইলেন বিকেলে মন্দির খোরার পর তাকে কিছু দেওয়া হল আমরা হলো কি বল ও চুল থাকতেই পারে আপনি করে নিন তাহলে আর যদি অত এই হচ্ছে বর্তমান তারা নাকি সেবক রূপে থাকে তারা সেবক রূপে গুরু বৈষ্ণবের সামনে থাকে অসুর ভগবানের এইটি বিধান জগন্নাথের ভগবান গুরু বৈষ্ণবের সঙ্গে দুই চারটে করে ওষুধ দিয়ে দেবে কারণ তারা পোড়াবে তাকে আর তিনি দেখাবেন শান্তভাবে হজন করবেন দেখ এই অসুরগুলো তাকে পোড়াচ্ছে ভক্ত কাকে বলে এইটা প্রমাণ দেখবার জন্য সব গুরুবৈষ্ণবের পাশে অসুর দেবেন ভগবান ভক্ত দেন অসুর দিয়ে দেন এগুলো পোড়াবে তাকে চারিদিকে আগুনে পোড়াবে আর পড়াদের মতো শান্ত হয়ে থাকবেন পোড়া কত পোড়াবে বিশুদ্ধ আত্মা ভগবানের ভক্ত তাকে কি যন্ত্রণা তুমি সেই জন্য বলা হচ্ছে এগুলো শুনবো না আমি অন্যরকম হরি কথা শুনব যেটা তোমার ল্যাসটা বড় হবে পেছনে সেই জন্য বলছেন এখানে নিজ অঙ্গ জলে সেদ করলেন যাই হোক এসব হলো তাহলে সেই পদ্মালে হলে চোদ্দ ভুবন তারপরে বিষ্ণুর হইয়া করে জগৎ পালন গুণাধীত বিষ্ণু স্পর্শ নাই মায়াসনে তার মায়াসনে কিন্তু স্পর্শ নেই আর রুদ্ররূপ রুদ্রের রূপ ধারণ করে তিনি জগৎ সংহার করে। সৃষ্টি স্থিতি প্রলয় হয় তার ইচ্ছায়। হয় সৃষ্টির প্রলয় তার ইচ্ছায় হয় ভগবানের ইচ্ছা এখানে বলছেন ব্রহ্মা বিষ্ণু শিব এ তার গুণ অবতা গুণ বলছেন কিন্তু এর প্রশ্ন করেছেন ভাগবতের প্রসঙ্গটা আসবে আমরা আলোচনা করব সেখানে দেখব পরীক্ষিত মহারাজ প্রশ্ন করেছেন আশ্চর্য কথা ব্রিকাসরের কথা পড়ব বৃকাসর প্রথমে প্রার্থনা করলেন আরাধনা করে বলছে ব্রহ্মা বিষ্ণু আর শিব এর তিনজনের মধ্যে কাকে তাড়াতাড়ি সন্তুষ্ট করা যায় শীঘ্রই আর বেশি সময় নেই অল্প দিনের কিছু লাভ পূজা প্রতিষ্ঠা আর এই যে রূপরস শব্দ আমি লুটে নিতে চাই ওই আপনি এই কথা বলুন কোন দেবতাকে তাড়াতাড়ি ডাকলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরে সোজা কথা বলে শঙ্করকে ডাকো খুব তাড়াতাড়ি খুশি হয়ে যাক শঙ্করকে ডাকো তাতে সে খুশি হয়ে যাবে শঙ্করকে ডাকতে থাকল ডাকা মানে এমন ডাকা শেষে যখন দেখা দেয় না শেষে যখন দেখা দেয় না তখন নিজের মুন্ডুটা কেটে কাতানি নিয়েছে নিজের মুন্ডু কেটে আগুনে দেবে তুমি যদি দেখা না দাও আমি নিজের মুন্ডে আগুনেতে আগুনেতে আহতি দেবো যজ্ঞে আহত দিচ্ছে ও শঙ্কর ভগবানকে ডাকছে তারপর লাস্টে থেকে আসেই না তার ঠিক আছে আমার নিজের মুন্ডু উঠেই দি শঙ্করের তো হাত ধরে এ কি হলো নিজের মুন্ডু দিচ্ছিস কেন কি চাই চাই এবার কি চাই এবার বোঝা গেছে পরে শুনবে ভাগবতে হ্যাঁ শঙ্কর ভগবানের একেবারে পাগল করে দিয়েছে সে হয়ত এই সেখানে কি হলো ব্রহ্মা বিষ্ণু শিব এগুলোকে গুণ অবতার বলছেন কিন্তু বিষ্ণুর সঙ্গে কিন্তু কোন কিন্তু গুণাবতার বলছেন সাত্বিক গুণকে তিনি কন্ট্রোল করেন তথাপি কিন্তু সেই সাত্বিক গুণের সঙ্গে তার স্পর্শ আছে তুরীয় অবস্থা শুদ্ধ সত্য যে সত্যটা তুমি এই জগতে মনে করো উনি খুব সাত্বিক ব্যক্তি অবশ্যই ঝগড়াঝাটি করেনা কিছু না যেখানে যে শান্ত হয়ে থাকে ভালো তোমার কাছে ভালো কিন্তু ভক্তির বিচারে আমরা বলব যে ওকে তো কাজ নাই ও সাত্বিক লোক বলছো তুমি ও নিজের মতো থাকে স্বার্থপর সাত্বিক লোক ওই স্বার্থপর থেকে আবার একটু তমগুণী ব্যক্তি আছে সে আবার গুরুবস্থ ভালো কিছু করে দিতে চায় ওই শুধু সাত্বিক ব্যক্তিটা যে চুপচাপ নিঃস্বার্থভাবে স্বার্থভাবে নিজের স্বার্থ বজায় রাখার জন্য থাকে তার থেকে কিন্তু এই কাজে লাগাতে ওই যে আমি শতগুণী নির্জনে থাকি কি সুন্দর আমার কাছে ঝড়া নেই ওই স্বার্থবর্গে এগুলো সব গুণের বিচারগুলো সব গুরু বৈষ্ণব জানে কাকে দিয়ে কখন কাজে লাগাবে অনেক সময় তমগুণী ব্যক্তিকেও কাজে লাগিয়ে দেয় ক্ষমতা আছে গুরু বৈষ্ণব ব্যতিরিকভাবে সেবা লাগিয়ে দেয় কিন্তু ওই ব্যক্তিকে আবার লাগানো যায় না অনেক বিচার আছে এইসব কাজেই এই যে সাত্বিক গুণসম্পন্ন শুদ্ধ সাত্বিক নয় সাত্বিক গুণ বললে মানে শতগুণ তার প্রধান অন্যান্য অন্য গুণাবলী তার মধ্যে মিশিয়ে আছে থাকবে একেবারে বিশুদ্ধ ব্লেন্ডিং ব্ল্যান্ডিং বোঝো চা চায়ের যেমন ব্লেন্ডিং হয় বিভিন্ন জায়গা চা এবং দার্জিলিংয়ের চা একটু মিশিয়ে দিল দিয়ে একটা ফ্লেভার করে দিল এটা করে চায়ের ব্লেন্ডিং চাকে কত পরিমাণে সুন্দর ব্ল্যান্ডিং করতে পারবে চা পাতাকে তার উপর নির্ভর করে চা বিক্রি হবে বোঝা গেল কী বললো এই ব্লেন্ডিং বলে বিভিন্ন গুণের অ্যাডমিক্সচার আছে কিন্তু শুদ্ধ গুণ কিন্তু কারোর মধ্যে নেই তমগুণ বললো তার মধ্যে শতগুণ কিছু আছে তা অল্প খুব অল্প দেখা যায় তমগুণই প্রধান এই জন্য সমস্ত গুণাবলী এই জগতে যেটা আশা কর আছে সেগুলো কোনোটাই বিশুদ্ধ না সব মেশা না কিন্তু তোমাকে যদি কৃষ্ণ ভজন করতে হয় তাহলে তোমাকে উঠতে হবে এ তিনটে গুণকে কাট করে তিনটে গুণের সম্বন্ধকে কাটিয়ে দিতে হবে ত্রিগুণের সম্বন্ধে থাকলে হবে না ত্রিগুণের সম্বন্ধকে কাটিয়ে দিয়ে তোমাকে অনেক উপরে উঠতে হবে উঠে সেখানে শুদ্ধ সাত্বিক ভূমিকায় যাবে এইবার তখন তোমায় যদি গুরু বৈষ্ণবের আনুগত্য থাকো বাস্তবভাবে তখন তুমি বুঝতে পারবে যে কিরকম সেবার আনন্দটা বুঝে কি বলল কৃষ্ণ পঞ্জরান্তে অদৈব মনমেহ বিষত মনস রাজহংস প্রাণ প্রয়ান সময় কফবাত কণ্ঠাবধনম কুতোস ভজন আমাদের জীবনে ভজন হল না এইটি আমাদের দুঃখ রয়ে গেল এটা খেয়াল থাকলে বাস্তব ভজন শুরু হতে পারে বাঞ্ছা কল্পতর বৈশাখী পাশ পতি তানং পাবনী ভো বৈষ্ণব ভো নম